বাংলা মানবতা সমাধান প্রচারের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আল্লাহ সুবাহ বিশ্ব মানবের জন্য যে দিনকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন যে ইসলাম সমগ্র বিশ্ব মানবের যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধান মানব জীবনের সকল চাহিদা পূরণ করার জন্য সকল যুগের সকল স্থানের সব শ্রেণীর মানুষের জন্য একমাত্র সুসামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলামকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত জনপদে পৌঁছিয়ে দেওয়ার জন্য বর্তমান সময়ে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমরা ইতিপূর্বের অনুষ্ঠানগুলোতে আল্লা সবাহান ওয়াতা আল কোরআনকে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট কিভাবে প্রেরণ করেছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এই কোরআনকে তথা ইসলামকে মানুষের কাছে কিভাবে পৌঁছে দিয়েছিলেন পরবর্তী যুগে সাহাবাই কীরামগণ এবং মধ্যযুগে কীভাবে ইসলামের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা উপস্থাপন করেছি বর্তমান সময় হচ্ছে মিডিয়ার স্বর্ণযুগ যে সময়ে পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া একটি ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীর মানুষের কাছে শক্তিশালী যোগাযোগ মাধ্যম একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া আরেকটি হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া আমরা প্রিন্ট মিডিয়ার উপরে গত অনুষ্ঠানে আলোচনা করেছি जो रसुल्ला आलिस्सल्लम केर्तमान समय पर लेमे पत्रपत्रिकार्ध्यमें विभिन्न प्रचार माध्यमगुलों के व्यवहार कर इसलाम आहवान के विश्वमय छड़िए देवा होने प्रिंट मीडियार मध्यमे कि भाव इसलमर दावाद के आसारित करा जाए ये विषयटर उपरे आलोकपात कर चेष्टा करब आज संगे स्टूडियो ते जाती है विशेषज्ञ आलोचक हिसाब से डॉ लुकमान हुसैन अलैकुम ड শেখ মুসলিহদিনপাত করার শুরুতে শেখ আমান পৌঁছে দেওয়ার জন্য বর্তমান প্রিন্ট মিডিয়া এর গুরুত্ব কতটুকু এবং সেই সাথে বর্তমান সময়ে আমাদের আলে মুলামাদের ইসলামের যারা দাওয়াতের কাজ করেন विदाय हजर भाषण रसुल्लम निर्देश आबू शाह नामकी के लिखे दवा आबू शाह रजियाल्ला कथागुली एक लिखे दिल्ली उपकार हत তো রাসুল বলেন আবু জন্য এই কথাগুলি তোমরা লিখে দাও তো এই যে লেখালেখির মাধ্যমে এটা চলে এসেছে আগাগোড়া থেকে এবং আল্লাপাক প্রথম সৃষ্টি কলম দিয়ে আবাল উমা খালাক আল্লাহল কালাম যেটা সহিয়াদির দ্বারা আমরা পাচ্ছি কলম নামক পাক একটি সুরানাদিল করেছেন নুন ওয়াল কালামে অমা ইয়াস্তরুণ তারপরে প্রথম দিন ওহির মধ্যে আল্লা আল্লা বিল কালাম কলম দিয়ে শিক্ষা দিয়েছেন तो क्या ले गुरुत्व अपरिसीम यभमानक ले चले आसारमे इसलमर प्रचार ओबा चले तो एनजे प्रिंट मीडिया एखे अवश्य इसलम प्रचार क्षेत्र बिराट एक भूमिका हिसाब से ग्रहण करते सम्पादक थी सम्पादक मध्यमे চার কিছু কথা ইসলামের কিছু কথা মানুষের কাছে তুলে দিতে পারেন বিভিন্ন গল্প উপন্যাস বা বিভিন্ন বস্তুনিষ্ঠ খবরের মাধ্যমে সঠিক কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারেন প্রিন্ট মিডিয়ার সাথে আরো কিছু সংযোজন আমরা করতে পারি যেমন রেলে বাসে বিভিন্ন জায়গায় ছোট ছোট লিফলেট লাগানো থাকে আমরা এটাও প্রিন্টেরই একটি অংশ আমরা ইসলাম প্রচার ক্ষেত্রে এ সমস্ত ব্যবহার করতে পারি রেলগাড়ি যে স্টেশনে যাবে সেই স্টেশনে লোকই পড়বে যত লোক সেখানে উঠা নামা করবে। প্রত্যেকের চোখের মধ্যে থাকবে নাগালে থাকবে কথা আমরা এভাবে প্রচার করতে পারি যেতে পারে ধন্যবাদ আপনাকে আমরা একটু পরে আবার আপনার কাছে আসবো আমরা ওই প্রিন্ট মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংবাদিকতা আপনি সেখানে প্রসঙ্গক্রমে বলেছেন যে এই যে একজন সম্পাদক खा लेखा सब लेखाई कानु कल्याण समाज कल्याण समाज सृष्टि करते समाज अशांति सृष्टि करते बला जाए अनेक लेखा लेने समाज साम्प्रदायिकता पर्यतनी भयह परिस्थिति सृष्टि নীতিমালা গুলা বানানো হয় অনেক অভিজ্ঞতার আলোকে ঘটনার তাকে আবার নীতিমালা হলো বলে যে সেগুলো হলো আমি যদি ইসলামিক বা দিনই পত্রিকা সম্বন্ধনা করি বা লেখি তাহলে আমাকে দিন কি প্রাধান্য দেবে এক নম্বর দুই দিনের যেগুলো নীতিমালা আছে সেগুলো আমার মেনে চলতে হবে আমি যে সঠিক আর সেখানে লেখ থেকে এমন কোন সমস্যা সৃষ্টি না করে হঠাৎ কতটুকু লেখবো আমি কতটুকু লেখবো কোন মাপে লেখবো এবং তার রিয় কি হবে আমি কি লিখতেছি তার চেয়ে বড় কথা হলো আমাকে চিন্তা করতে হবে যে সোশিয়াল কি পাঠকের মধ্যে তার প্রতিক্রিয়াটা কি হচ্ছে এইদিকে সৃষ্টি করতে আমাকে লেখতেও হবে আবার যেহেতু আমি রাষ্ট্র রাষ্ট্র না না কেউ বিচার বিভাগের প্রধান না সে তুমি রুলিং দিয়ে দিলেন একটা নির্দেশ দিয়ে দিচ্ছেন জাতিকে তা না কিন্তু তিনি লিখবেন তিনি দিক দর্শন আবার যা লিখতে চাচ্ছেন তাদের যা যেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন সেদিকে যেন দৃষ্টি আকর্ষণ হয় যদি না হয় তাহলে ওটা লেখা না লেখা সমান না হলে লেখা এবং না লেখা সমান হবে জার্নালিজম নামে একটা সাবজেক্ট আছে বিশ্ববিদ্যালয় সমূহতে আপনার কি সাংবাদিকতার কোন অভিজ্ঞতা আছে আপনি কি পাশ করেছেন কত বছর করেছেন এটাও যে খুব একটা জরুরি জিনিস তা না অধিকাংশ সম্পাদকরা এই সাংবাদিকতায় পাশ করেন নাই আবার যারা পাশ করেছেন তারা দুই কলম লিখতে পারেন না অনেক সময় मानस खाय आप परिचित लोक लिखते जान सब बोझ जो लिखबें আপনি সেই। কোন জায়গা দিয়ে আপনাকে অপেক্ষা করছেন। মন ভালো লক্ষ্য ভালো উদ্দেশ্য ভালো ভালো ভাবেই লিখেছেন কিন্তু আপনার তথাকথিত প্রতিপক্ষ অসৎ প্রতিপক্ষ সৎ প্রতিপক্ষ বলবো না সৎ প্রতিপক্ষ আপনাকে অকারণ বিপদে ফেলবে না শুধুমাত্র ফসাদ আদর্নীতি মানুষকে ক্ষতি কিভাবে করা যায় এই সকল অনুসন্ধান করে যারা তারা কিন্তু কোন সম্পাদকের কে ঠায় কথা বলবে না সেটাই সুযোগ হচ্ছে আপনার সেই সুযোগটা যাবেন যে কোনো ভাবেই হোক না কেন তাহলে আচ্ছা ধন্যবাদ আমরা একটু ডক্টর লোকমানের কাছে আসব যে যে আমাদের মুসলিউদ্দিন এর ভিতরে যে একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে বিষয়টা আপনার কাছ থেকে একটু জানবো তো তার আগে আমরা একটু ফিরে যাব সময় হয়েছে একটু বিরতি নেওয়ার সম্মানিত দর্শক শ্রোতা আমরা অল্প সময়ের জন্য একটু বিরতি নেব আসা করি আমাদের সঙ্গে থাকবেন সব चारों দিকে চলছে এক জোয়ার জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা বিরতির পরে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার সাথে আপনারা আছেন সেজন্য জন্য আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে ডক্টর লোকমানের সাথে কথা বলছিলাম যে এই যে লেখকের দায়বদ্ধতা অনেক সময় কিন্তু আমরা দেখি যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একটা চমৎকার আলোচনাকে কাটসাট করে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনেক সময় এমন ভাবে পত্রপত্রিকায় বা লেখন ছাপিয়ে দেওয়া হয় যেটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে ব্যাপারে দুইটা মূল নীতি উনি দিয়েছেন প্রথমে বললেন যে বাল্লিগু আলাও আয়াতান। যে আমার কাছ থেকে তোমরা জানো রকম একটা কথাও যদি হয় একটা বাক্য একটা আয়াত যদি হয় সেটা তোমরা প্রচার পৌঁছিয়ে দেওয়া হ্যাঁ এটাই কিন্তু মিডিয়ার কাজটা পৌঁছিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়া পাশাপাশি আরেকটা জিনিস দেখেন মানবিসাম বললেন যে কেউ যদি এই কাজ করতে যে মিথ্যা কথা বানিয়ে আমার নাম প্রচার করে দেয় সেটাই ফালিয়াত বাবা মাকাদাহু মিনান্ন हादी शास मौजू हादी बनाव बनाना जाल हादीस কিন্তু আমরা তো দেখি রোডের ধারে দাঁড়িয়ে ডেলি বানাচ্ছে একজন মাই হাতে করে নিয়ে মসজিদের আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা যদি এই মহানের এই দুই আঙ্গিকের কথা একটা হলো যে আমার কাছে যা জানো তা পৌঁছে দাও আবার আরেক দিকে বলতেছেন যে কেউ পৌঁছেতে যে যদি এমন হয় যে আমি বলিনি অথচ সেটাই পৌঁছানো হলো দুইটা পাশাপাশি কথা এটা কিন্তু একটা সাংবাদিকের দায়বদ্ধতা কে নির্ধারণ করার জন্য এবং এটাই আপনি ধরেন আল্লাহ নবী বলেছেন এই রকম তথ্য আপনার কাছে আছে কিন্তু কথাটা সত্যি সত্যি আল্লাহনবীর নবীর কিনা এই বিষয়টাও কিন্তু আপনাকে পরক না করা পর্যন্ত বলা ঠিক না এখানে মহানবীলাম একটা শব্দ আপনাকে বলেছেন সেটা হলো যে আন্নি শব্দটা আপনি এই কাজটা করতে পারেন না তাহলে এই অর্থ যদি হয় তাহলে ওই যে হাদিসটা বললাম আপনাকে যে ওই হাদিসটা এখানে আনলে তাই দেখা যাবে যে একটা সাংবাদিকের দায়বদ্ধতা সমাজের সবচেয়ে বেশি তার মানে সঠিক বিষয়টি তার যেমন প্রচার করা দায়িত্ব এটাকে আপনি বর্তমানে সাংবাদিকতার ভাষায় হলুদ সাংবাদিকতা এখানে যে বর্তমানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপটে संख्या संख्या बहुस बहुत मुसलमान देर, देर दिन दावा क्षेत्र में मीडिया प्रचार भूमिका पर्याय আমি শুরু করছি এটা একটা সাংবাদিকর একটা মৌলিক আয়াত গুরুত্বপূর্ণ যদি কোন সংবাদুসমে পরবর্তী তোমরা আল্লাহর কাছে লজ্জিত হবে এটা একটা বিষয় আছে কাজেই সাংবাদিকতার নিয়ম হলো বর্তমান যেটা দেখা যায় অনেক সময় সিন্ডিকেট করেছি করতে হবে আস্তে আস্তে গোসাই থাকতে হলো হঠাৎ করে দেখা গেলো দুই একদিন আগের থেকে কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সকল পত্রিকা থেকে বড় বড় ছবি দিয়ে দে হঠাৎ শুরু হয়ে গেল যে সাংবাদিকতার এই দায়বদ্ধতা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই প্রিন্ট মিডিয়া যেমন বর্তমান যুগের জন্য উনি বলছেন স্বর্ণ যুগ এবং এটা যেমন একটা আশীর্বাদ ঠিক তেমনি এটা কিন্তু তাদের জন্য একটা অভিশাপেরও একটা বিষয় হয়ে যায় অনেক সময় মানে এমন বড় ক্ষতি করতে পারে যে ক্ষতিগুলো পরবর্তীতে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হয় অথবা হয় না যদি না হয় তাহলে তো এর শেষ নাই অভিশাপের বা খারাপ পরিণতির আর যদি পুষিয়ে নেওয়া হয় তো ওই পোষানোটায় আসলে যে ক্ষতি হলো সেটাকে আসলে পূরণ করতে পারে না তো সাংবাদিকতার এখানে মানে আপনি মূল যে বিষয়টাকে বলতে চাইছেন আপনি যখন এই বিপ্লবী আন্দোলনের ওই সময় তো একদিন হুট করে সারা পৃথিবীর পত্রিকা চলে আসলো যে হুসনি মুবরক পলাতক এটা হেডিং কিন্তু ভিতরে যে সাংবাদিক যেহেতু সে জানে পুরা নিশ্চিত না যে পালিয়ে গেছেন ব্যবহার করে ধর্মীয় ক্ষেত্রে আরেকটা বিষয় এটা আমাদের গুরুত্বপূর্ণ এই যে ধর্মীয় ক্ষেত্রে ওই রকম দুটো ঘটনা ঘটনা কিন্তু যদি একটা ধর্মীয় মানে ধর্মাশ্রিত হয় দেখা গেল সেখানে ধর্মের সংযোগ আছে এটাকে যত বড় করে প্রকাশ করা হয় চিন্তাধারার কারণে কারো প্রতি কারো আক্রোশ আক্রোশ থাকার কারণে অনেক সময় এরকম একটা সিন ক্রিয়েট করে দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটে গেছে কি হয়েছে এরা মাদ্রাসার ছাত্রাস মার্কুল ইউনিভার্সিটি যে এটা অমুক কলেজের ছাত্র বা অমুক জায়গার ছাত্র এটা হাইলাইট করার চেষ্টা কর এখানে আর একটা জিনিস যে সাংবাদিকদের খেয়াল রাখা দরকার ছিল সেটা হলো যে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করার যে দায় দায়িত্ব একজনের ইজ্জত হুরমতের উপর আঘাত করার ব্যক্তিগত যে হস্তক্ষেপ করার অধিকার এমন কি কেউ যদি কারো নেই এমনকি সরকারি কোনো দায়িত্বশীল না হয় বা সেখানে কোনো সামাজিক কোনো মাসলাহাত বা কল্যাণ সেখানে না থাকে সে অবস্থায় কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা অনুমতি নেই উনিশশো সালে জাতিসংঘে যে আইনটা পাশ হয়েছে মানুষের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার তার মধ্যেও কিন্তু এই আইনটা আছে না পরিবার কোন কারণে বদনাম হোক এমন কিছু করা যাবে না কিন্তু রহ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক আইনও তাকে বাধা দিচ্ছে না রাষ্ট্র আইন তাকে বাধা দিচ্ছে না আমরা কিন্তু সাংবাদিকদের খাটো করছি না সাংবাদিকতা হ্যাঁ বর্তমান বিশ্বে আমরা দেখছি অনেক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশিত হয় বিশেষ করে ইসলামের কোনো ঘটনাটাকে অনেক সময় ইসলাম বিরোধীরা একটা হইচই ফেলানোর জন্য অথবা এটাকে খুব বড় করে দেখিয়ে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করে আমরা এই আলোচনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা যেটা উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হল ইসলাম প্রচারের জন্য বর্তমানে প্রিন্ট মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম আর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই দিনের দাওয়াতকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আলোচনা যে জিনিসটি বেরিয়ে এসেছে সেটা হলো অবশ্যই এই দিনের দাওয়াতের ক্ষেত্রে যথাযথ কোরআন শূন্যভিত্তিক আলোচনা আমাদের নিজস্ব পত্র পত্রিকায় আলোচনার ভিতরে নিয়ে আসা ধর্মের নামে বেদাত অথবা এই ধরনের কুসংস্কার যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো প্রচার থেকে বিরত থাকা এবং সেই সঙ্গে একটি শক্তিশালী আমরা গড়ে তুলতে পারি তাহলে ইসলামের বিরুদ্ধে যারা সুপরিকল্পিতভাবে। বিভিন্ন অপপ্রচার করে থাকে অথবা যারা অপপ্রচার করে তাহলে সেগুলোরও খুব সহজে সঙ্গে সঙ্গে সে জবাব দেওয়া সম্ভব হবে তাহলেই অন্তত মানুষ সাথে সাথে জানতে পারবে যে ইসলামের নামে এগুলো অপপ্রচার তাদের সেই প্রয়াস থেকে অন্তত পক্ষে তার তৌফিক দান করুন আমরা যথাযথভাবে মানুষের কাছে সঠিক দাওয়াত যেন পৌঁছিয়ে দিতে পারি আল্লাহ যেন আলিম সমাজ তথা ইসলামী চিন্তাবিদদের এই তৌফিক দান করেন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত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 পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঠুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম शेख फल सम्मी देखे बीर अनुष्ठान जाल सा प्रति शुक्रवार रत साढ़े नटाय बान सम्प्रचार सकाल आठटाएंगे बीस टी बांगल्